উনিশ কবহাতু কুমব খা প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুর সাধ আদন করতে तुम्हारे भवस्था दिए परीक्षा करी और, और प्रत्येक के निकट आसते है दुनियाार जे जीवन जापन करते सी, एक अर्था सम्पूर्णटाई हल धोका हायलाउल দুনিয়ার এই জীবন ধোকার বস্তু কোরআনে করিমে আল্লাহ নিদ্রাকে ওয়ফাত বলে ব্যক্ত করেছেন আল্লাহ তালা তোমাদেরকে রাত্রিকালীন সময়ে ওয়ফাত দিয়ে দেন মৃত্যু দিয়ে দেন घुम यहाँ मृत्युर एक उदाहरण मृत्यु समय आत्मा देह सम्पूर्ण विच्छिन्न हो जाए दुनिया जीवने आर ए देहर सार संजुग घटे ना और घुमे समय आत्मार सम्पर्क देह्छिन्न पूर्ण नात्रारक जाए प्रतिदिन घुमे समय देहात्ता विच्छिन्न जदि अल्प मात्रा थे क्योंकि विच्छिन्न आ फिर आसेद एक दिन कीपूर्ण विच्छिन्न हो जा दुनियाते फिर आसबेना आस फ মৃত্যুর পর কবরের মধ্যে বড়দের জগতে ফিরে আসবে দুনিয়ারি দেহে কি আরবে না ফিরে তো যে আল্লাহ প্রতিদিন আত্মাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে সংযোগ দিতে পারেন তিনি কি মৃত্যুর সময় সম্পূর্ণ বিচ্ছিন্ন করে পুনর্বার এটাকে সংযোগ দিতে পারবেন না এই জন্য আমরা দেখেন এক ধরনের মৃত্যু বরণ করে থাকি কখন घुम तो घुमर मध्य स्वप्नेत हर एगुल हाथे किए जानेप्न आगुलर को वास्तवता थे तो स्वप्नगुल তেমনি স্বপ্নে একজনে দেখলো যে সে অনেক টাকা পয়সার মালিক জাগ্রত হওয়ার পরে তার হাতে কি টাকা পয়সা থাকে থাকে না যে স্বপ্নে সম্পদের মালিক হয়েছিল সে তখন তো ভাবতেছিল যে বাস্তবে আমি আর কি মালিক কিন্তু জাগ্রত হওয়ার পর সে তো এখন বাস্তবে বুঝতেছে যে আসলে সেটা কি ছিল স্বপ্ন ছিল ধোকা ছিল ঠিক दुनिया जीवन जे जापन करते मृत्यू सब मानुष बर्तमान जीवन जापन करते जो तार मृत्यु हम जेगे उठबा जाते सबकी স্বপ্নের মধ্যে করতেছি চোখের পর্দা কি হয়ে যায় খুলে যায় পর্দা সরে যায় তখন সেই চোখ সবকিছু কি করতে পারে দেখতে পারে বুঝতে পারে কি কাফেরদের চোখ সেদিন কি হয়ে যাবে খুলে যাবে রানা আবা কা আমাদেরকে ফিরিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিন নাম আল সালি কি করব? নেক আমল করব নেক আমলের মূল্য নেক আমলের দাম তখন চোখে দেখা যাবে ন্যাক আমলের পরিণতি পুরস্কার তখন চোখে কি করা যাবে ন্যাক আমল যে কি সম্পদ এটা তখন দেখা যাবে এবং সেটা শোনা যাবে এইজন্য দেখলাম শুনলাম কথা বলার পরে কি আবদার করবে যে দুনিয়ায় আমাদেরকে ফিরিয়ে পাঠিয়ে দিন আমরা কি করব নেক আমল করে আসব কি আমল করে আসব ন্যাক আমল করে আসবো নেক আমলের জন্য আবার দুনিয়ায় ফিরে আসার জন্য তারা চেষ্টা করবে তাহলে প্রকৃত হাকিকত কি দুনিয়া সম্পূর্ণটাই ধোঁকা যদি এটা ন্যাক আমল শূন্য হয় কারণ দুনিয়ার বাস্তবতা দেখার পর বাস্তব উপলব্ধি সম্পন্ন ব্যক্তিরা কি বলবে যে আমরা দুনিয়াতে আবার যেতে পারলে নেক আমল করব तेरे दुनियार जेई दुनिया मध्य न्याल क्यों करते धोखा थे मुक्त सबकर जन्ो छुम्ला तुम्हारे जा सब शेष हो जा ये समाप्ति क्योंकि आल्लर का जार जा का जा जमा दीते थे क्षमता अवशिष्ट स्वप्नर मध्य देहर साथ आत्मार सम्पर्क घुमे मध्य एक पर्यायर विच्छिन्न सेच्छिन्न हे से वास्तवता कि करते पाएं। देखते पाएं। देखें सत्य स्वप्न शौत शौत शौत तुस्त तुस्त देखे सत्य स्वप्न देखे ना तो सत्य स्वप्न गु कम है जहा पांचश बच्चर पर पंचाश बच्चर पर दस बच्चर पर घटे से देखते से स्वप्ने देखते তাইলে সে হাকিকতের জগতে বাস্তব জগতে সে বিচরণ করতেছে কিছুর মধ্যে স্বপ্নের ক্ষেত্রে এটা হয় আর মিথ্যা স্বপ্নের ক্ষেত্রে কি হয় ঢোকা শুধু কি মিথ্যা স্বপ্ন কিপ্নতো দেখে না দেখে না হুম মিথ্যা স্বপ্ন দেখে যেটা মনের কল্পনা হয় বা শয়তানের আশ্বাসা হয় স্বপ্ন তিন প্রকারের হয় মনের কল্পনা শয়তানের আশ্বাসা আর আল্লাহর পক্ষ থেকে এলহাম আল্লাহর পক্ষ থেকে আলহাম যেগুলো হয় সেগুলো হয় সত্য স্বপ্ন কিয়ামতের পূর্ব দিয়ে মুমেনের স্বপ্ন বেশিরভাগই কি হবে সত্য হবে প্রায় মিথ্যা হবেই না যাই হোক তো দুনিয়াটা যে ধোঁকা কোন অর্থে সত্য স্বপ্নের অর্থে কোন অর্থে মিথ্যা স্বপ্নগুলোর অর্থে দুনিয়াটা এমন একটা মিথ্যা স্বপ্ন এর কোনো কি নেই বাস্তবতা নেই কিন্তু এই দুনিয়াটা যদি আখেরাত উপার্জনের উপায় বানানো হয় যদি ন্যাক আমল করা হয় তাহলে এটা কি হবে ধোঁকা হবে না এটা কাজের বস্তু হবে এই দুনিয়াটাই ধোঁকা মাথা ওল গরুর আবার এই দুনিয়াটাই এত মূল্যবান এত মূল্যবান এত মূল্যবান এই দুনিয়ার সময়ের কসম খেয়ে আল্লাহ তালা বলেছেন ওয়াল্লাশ্রী আল্লাহ কি করেছেন সময়ের কসম করেছেন আল্লাহ যেই বিষয়ের কসম করেন সেই বিষয়ের গুরুত্ব অপরিসীম এটা বোঝা যায় তাহলে আমাদের যে দুনিয়ার জীবনের সময়গুলো আছে এইগুলো মূল্যহীন অতিব মূল্যবান অতীব মূল্যবান কেমন মূল্যবান আল্লাহ কেউ যদি উদাহরণ দিই শুধু উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে বেশি সুবহান একবার পড়ে কতবার একবার পড়ে সুবাহ মিজান কি হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় মিজান এর পরিধি এর বিস্তৃতি এটা কত বড় মাপটা কি সে মিজানের মাপ মিজান সাধারণত পাল্লা হয় পাল্লার দুটা কি হয় পাত থাকে না পাত্র থাকে পাল্লার একটা পাত্রের মধ্যে যদি সাত আসমান সাত জমিন রাখা হয় তাহলে এই পাত্রের ভিতরে সেটা কি হয়ে যাবে এটে যাবে সে পাত্র সেটাকে ধারণ করতে পারবে তাহলে পাত্রটা পাল্লাটা পাল্লার এই পাত্রটা পুরা সাত আসমান সাত জমিন থেকে কি ওদিক সেই পাত্র ভরে যায় একবার সুহান আল্লাহকে দিয়ে তো হান আল্লাহ এটা একটা নফল কি আমল এই জন্য হাদিস আসছে রাসুসুল্লা বলেছেন যে মৃত্যুর পর জাননাতে যাওয়ার পর মুমেন আর কোনো কিছুর জন্য আক্ষেপ করবে না কিন্তু যে সময়গুলো আল্লাহর স্মরণ ছাড়া আল্লাহ ছাড়া তার ব্যয় হয়েছে এই সময়গুলোর জন্য তারা কি করবে আক্ষেপ করবে তারা আহিসের শব্দ যেভাবে এসেছে অন্যভাবে পুরোপুরি আমার স্মরণ নেই যে সময় আল্লাহর স্মরণ ছাড়া তার ব্যয় হয়েছে এই সময়ের জন্য তাদের দুঃখ হবে আক্ষেপ হবে তখন গিয়ে जिह बा सब समय जान तिकर द्वारा বাহ্যিক এবং নগদ ফল এটা হয় যে বিষয়টা অন্তরের মধ্যে গেথে যায় অন্তরের মধ্যে কি হয়ে যায় বসে যায় এখন সমান্লাহ পড়তেছে। এখন আলোচনা শুনব ঠিক আছে এই জন্য ফরজ আমলের ত্রুটি যেন না হয় নফল আমলের দ্বারা আল্লাহ আলহামদুলিল্লাহ এটাও ভালো যে ছোট সে আবার এটার প্রতি বিষয়টার প্রতি আগ্রহ দেখিয়ে কাজে নিয়ে আসার চেষ্টা করতেছে আসলে আমাদের মধ্যে দুর্বলতা এটাই যে আমরা শুনি বুঝি বলি আমলে পরিবর্তন আসে না এটাই বলেছেন যে নবীদের জন্য নবীদের পরবর্তীতে এমন কিছু দুর্ভাগা এবং এমন কিছু প্রজন্ম আসবে যারা ইয়াকুলুন আলা ফালুন এমন কথা বলবে যেই কথার উপর তাদের নিজেদের আমল থাকবে না যে কাজের নির্দেশ তাদের কি করা হয়নি বক্তব্য দি আমাদের সমাজের মধ্যে সেটা কি সব বেশি উদাহরণ দিব না যেই বিষয়টা বেশি ব্যাপক আকারে মহামারী আকারে ছড়ানো সে একটা উদাহরণ ইসলামের বিজয়ের জন্য মুসলমানদের এই দুরবস্থা থেকে উত্তরণের জন্য অনেকেই অনেক পথ কি করেছে অবলম্বন করেছে বিশেষ করে অনেকে নিজেদের কার্যক্রমকে জিহাদ নামেও অভিহিত করে কারণ ইসলামের বিজয় এবং এই দুরবস্থা থেকে উত্তরণ এটা নির্ভর করে কিসের উপর জিহাদের উপর এই কারণে নিজেদেরই कार्यक्रम ग की नाम अभिहित कर जिहाद नाम अभिहित करहित कर जिहद नाम वास्तव कर्म क्षेत्र निजे कृषि क्या लिप्त नहीं जेहर का जे लिप्त नहीं माला जिहिलत बयान जिहर फजिलत बयान आल्लर रास्ता कथा लोकना जेहदेह बयान अनुसारी उत्साहित कर पैसा ने तरबा ने तर समर्थन ने तर श्रम ने जेह जे की करे, এমন কাজ করে যে কাজের নির্দেশ দেওয়া হয়নি আচ্ছা মুসলমানদেরকে উদ্ধার করার জন্য আল্লাহ তালা কি করেছিলেন বলেছিলেন মালাকুম লুম লো না কি হলো তোমাদের যে তোমরা কি না। করোনা করোনা না না করে তারা তাদের জন্য দোয়া করে কিতাল না করে তারাদের জন্য কি করে দোয়া করে ইসলাম প্রতিষ্ঠার জন্য বদিনী দূর করার জন্য আল্লাহ তালা বলছেন কাপের তোমরা কি করো কিতাল করো করে নির্বাচন করে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করে দিয়ে রেখেছে পথে এখন তাগুতের পথে দলে যুদ্ধরত আছে এদের মোকাবিলায় ইমানদারদের কাজ ছিল যে তারা আল্লাহর পথে কি করবে যুদ্ধ করবে এরা যুদ্ধ না করে কাফেরদের সাথে সংলাপ করে কি করে আন্তঃর্মীয় সংলাপ করে সন্ধি করে এই ব্যবস্থার জন্য এই নির্দেশগুলো দিয়েছিলেন কাফেররা যুদ্ধ করতেছে এর মোকাবেলায় কি সংলাপ করতে বলেছিলেন না যুদ্ধ করতে বলেছিলেন কাফেরদের এই শক্তিটাকে খর্ব করার জন্য এই অন ইয়া মানবরচিত বিধানকে উৎখাতের জন্য আল্লাহ কি ফিতনাকে জন্য কি বলেছিলেন নির্বাচনের কথা বলেছিলেন না কিতালের কথা বলেছিলেন কিলো হম নিজে দিচ্ছিলেন কেতালে এই পথে না গিয়ে অন্য কাজ করা এই উদ্দেশ্যকে সামনে রেখে যা আমরা যেটা করতেছি এটা কিসের জন্যই করতেছি ফিতনা নির্মলের জন্যই করতেছি আল্লাহ দিলেন ফিতনা নির্মলের জন্য কিতাল মানে ফিতনা নির্মলের জন্য ক্রেতালনা করে ভিন্ন কাজ করে বলতেছে আমরা তাহলে বলা হয়েছে এই কাজ করতে নির্বাচন করতে একটা উদাহরণ দিলাম শুধু আমি এই ধরনের কিছু লোক পরবর্তীতে আসবে তাহলে তাহলে আমাদেরকে ওই ধরনের অবস্থা থেকে রক্ষা যে আলোচনাগুলো আমাদের দ্বারা হয় এই আলোচনা গুলোর উপর যেন কমপক্ষে আমরা নিজেরা কি করতে পারি আমল করতে পারি তা আসলে দুনিয়ার সময়ের দাম অনেক বেশি এটা তো নফল আমলের কথা বলা হলো যে সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ এটা কি হবে নফল আমল হবে এই নফল আমলেরই দাম কি পৃথিবীর চেয়ে কম না বেশি কত বেশি সেই সূক্ষ্ম আলোচনায় গেলে তো মানে হয়তো বিষয়টা অনেকের বুঝতেও কষ্ট হয়। एकटू बोली शुदू आल्ला समस्त सृष्टि अल्लाह तला कील्लाओ की तर कि की? पड़े तो जरा यह बेपारे मानी गवेशक तर बक्तव्य हलो आल्ला हकुमर मध्यमें प्रथम सृष्टि कर সমস্ত কোন হুকুমের মাধ্যমে কি সৃষ্টি হয়েছে এই কোন হুকুমের দ্বারা একটা নূর সৃষ্টি হয়েছে সেই নূরের সেই হুকুমের এই মানে বিভিন্ন পার্ট বলেন যা হয়েছে সেই কোন হুকুমের দ্বারা সেই বিভিন্ন বস্তুগুলো হইলো রুহগুলো কি গুলো রুহ গুলু এবং এই ফেরস্তারা ফেরেস্তারা প্রত্যেকেই কি এক একজন এক একটা নূরের টুকরা কিসের টুকরা নূরের টুকরা সেই একটা নূরের টুকরা দিয়ে মানে কোন হুকুমের দ্বারা যতগুলো নূরের টুকরা সৃষ্টি হয়েছে एक एक दिया, एक एक से एक, एक, एक नूर एर टुकड़ा दिए एक रूप जन श्रेष्ठा नूर दिए वस्तु जगत सब सृष्टि वस्तु जगत सब किसते पृथिवीर गैल्क्सिपर ग्सि पर गल गुच्छ তারপরে মহাবিশ্ব তারপরে যা কিছু আছে মানে মহাবিশ্বর পরে আরো যা যা কিছু আমাদের এখন পর্যন্ত আবিষ্কার বা অস্তিত্বের ভিতরে যা কিছু মানুষের নাগালের ভিতরে কি এসেছে এই সব কিছু এর বাইরে যে আরো কিছু অনাবিস্কৃত রয়েছে সেগুলি তো এখন সীমাপরের সীমা নাই এই সব কিছু একটা নূরের অংশ কিছুর অংশ একটা নূরের অংশ শুধু বিগ ব্যাং যেটা বলে এটাও হলো ওই নূর বস্তু জগতের প্রথম অংশ হলো কি সেই নূরটা যেটা আগে ওই পুর কুন বলে যে নূরের টুকরাগুলো হয়েছিল সেই টুকরার একটা টুকরা এই বস্তু জগতের এই নূরের টুকরা দিয়ে সারা বস্তু জগৎ সৃষ্টি তাহলে পুরা বস্তু জগতের দাম বেশি না একটা রুহের দাম বেশি রুহের দাম বেশি একজন মানুষের দাম বেশি এই জন্য একটা মানুষের জন্য সারা পৃথিবী ঠিক থাকবে একটা মানুষ যদি আল্লাহ কে আল্লাহ বলে কি করে করে সব আসমান জমিন সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু কি থাকবে ঠিক থাকবে কারণ এই সব কিছু সৃষ্টি করেছেন কার জন্য লাকুম এগুলিকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমাদের কাজে নিয়োজিত করেছেন কি করে দেয় বিল করে দেয় শেষ করে দেয় তার সময়টা যদি নষ্ট হয় কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে সে समय कसम मानुष क्षतर मध्य पड़े आकल्डना सेकेंड दिए सुन आल्ला पड़े तो नेकमा से पे पृथिवी समान ना मिजान पाल्ला भरे मिजान पाल्ला भरे আর মিজানের পাল্লা এটা এবং সবকিছুর চেকিছুর চেকি একটা নফল আমলের ফল এটা যখন এই হাকিকত প্রকাশ পাবে আমল যে কি বস্তু এটা যখন ধরা পড়বে তখন আমরা যেই বিষয়ের মধ্যে আমাদের সময়গুলো ব্যয় করেছি কেমন অনুতাপ হবে কেমন আক্ষেপ হবে তাহলে ধোকার মধ্যে যে আমরা আসি কেমন ধোকার মধ্যে আসি বলেন আমার একটা ঘর থেকে আমি আমার বাগান থেকে আমি পেঁপে পেরে নিয়ে বাজারে বিক্রি করলাম পেপের মূল্য ছিল বর্তমান বাজারে কত টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি আমি বিক্রি করে ফেলে এসেছি বিশ টাকা কেজি ধোঁকা খেলাম না সবাই বলবো তুমি কি খেয়েছো ধোকা খেয়েছো কয় টাকার ধোকা খেয়েছো তিরিশ টাকা কেজির আমি একশো কেজি বিক্রি করে থাকলে আমার এই তিরিশ একশো আমার কি হলো তিন টাকা এটাকে আমি মনে করি কি ধোঁকা এই ধোকার জন্য আমি কি পরিমান অনুত্ত হয় আর আমি কি ধুকাই পড়ে আছি পৃথিবীর জন্য এই দুনিয়ার জন্য আমার জীবনের হায়ারটাকে আমি কি করতেছি শেষ করতেছি কি মূল্যবান বস্তু আমি কি কম দামে বিক্রি করে দিচ্ছি কিভাবে আমার জীবনকে আমি শেষ করে দিচ্ছি মৃত্যু এবং জীবন তোমাদের জন্য সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য আমরা কি করে যাচ্ছি আমরা সেই মূল্য এটা একটা নফল আমল নফল আমলের চেয়ে বেশি দামি কি ছিল ফরজ আমল নয় কত ফরজ আমাদের থেকে ছুটে যাচ্ছে শুধু আমাদের জীবনের সুবি সুযোগ সুবিধাগুলো ধরে রাখার জন্য ফরজগুলোতে আমরা কি করতে পারতেছি না ইনভলভ सारा जी जीवन बोलते थे कैकोटी सुबह কয় বছর হয়ে যায় নব্বই বছর হয়ে যায় নব্বই বছর বাচ্চার ইয়া রাখেন বেশি খুব আশা রাখেন শূন্য শূন্যত হলো কয় বছর বা একষট্টি বছর বাসা এরপরে বেশি বাসে আল্লাহ ইকবাল রহিমা তিনি ইয়া করতেন যে আমি যেন একষট্টি বছর মানে একষট্টি বছরের বেশি আমার হায়াত না হয় মানে চন্দ্র মাস হিসাবে তেষট্টি বছর কিন্তু ইংরেজি মাস হিসাবে কয় বছর হয় একষট্টি বছর না ষোল বছর জীবনের কাজ আমি সম্পূর্ণ কি করেছি শেষ করতে পেরেছি আসলে এই ধরনের মানুষগুলো কত ভাগ্যবান যে শুরু থেকেই জীবনটাকে শেষ কল্পনা করে টার্গেট নিয়ে জীবনটাকে এবং এটা বলে যেতে পেরেছেন যে ষাট বছরে আমার কাজ আমি কি করেছি আমার যতটুকু দায়িত্ব যতটুকু সম্ভাবনা যতটুকু আমার শক্তি সামর্থ্য ছিল সম্পূর্ণ উপার্জনের জন্য একটা সেকেন্ড একটু চিন্তাও করিনি এভাবে জীবনটা পার করে গেছেন না খেয়ে ওনাদেরকে মারছেন আর আমরা কি জীবনযাপন করতেছি নফল আমলের চেয়ে ফরজ আমলের দাম কি সারা পৃথিবীর সবগুলো নফল দিলে যেই পুরস্কার পাওয়া যাবে নফলগুলির পুরস্কার কিন্তু কম নয় একটা ফরজের দ্বারা কি পাওয়া যাবে পুরস্কার পাওয়া যাবে তাহলে ফরজের মধ্যে যারা জড়িত তাদের পুরস্কারটা কত বড় এখন আমাদের উপর কি ফরজ হয়ে আছে জিহাদ ফরজ আছে এই আমলের সাথে যারা জড়িত থাকবে তাদের একটা সেকেন্ড শুধু সুন্নত নফল আমলের মধ্যে যদি কেউ জড়িত থাকে এই ফরজকে বাদ দিয়ে তাদের শত জনের জীবনের চেয়ে এই ব্যক্তির একটা সেকেন্ডের দাম কি অনেক অন্যন্য পথে কোটি টাকা খরচ করার চেয়ে এখানে একটা টাকা খরচ করার দাম কি কেউ মাসজিদ বানানোর জন্য এক কোটি টাকা দান করলো আর কেউ এই ফরজে আইন জেহাদের মুহূর্তে যেখানে পয়সার অভাবে জেহাদের কাজ বেগবান হচ্ছে না একটা টাকা দান করলো কোনটা দাম মিজানের মধ্যে আল্লার কাছে কোটি টাকা যদি মসজিদ বানানোর পিছনে ব্যয় করে সেটার চেয়ে মসজিদ বলতে কি মসজিদুল হারাম বানানোর পিছনে যদি দান করে কোন মসজিদ কাবা ঘর কাছে মসজিদুল হারাম আছে সেই মসজিদুল হারাম নির্মাণের পিছনে যদি কোটি টাকা দান করে আর এই পর্যায়ে জেহাদের পথে যদি এক টাকা কেউ দান করে তাহলে কোন দানের মূল্য বেশি হবে মূল্য কথা না আল্লাহ কি বলেছেন तुम्हारा मस्जिद हाजी सेवापर मन ईमान जेहर संयुक्त जेह लिख्त होना जहर एवं जेहर साथ হয়েছে দুজন সমান ইমান ছাড়া যে কাজ করুক এটা কোন মূল্যই নাই আছে মসজিদুল হারাম না আরো কিছু বানাইল ইমান আছে হারাম নির্মাণ করেছে আরেকজন ইমানদার জেহাদের পথে সম্পদ ব্যয় করেছে জেহাদে নিজেকে সংযুক্ত করেছে ওই ব্যক্তির ইমান আর এই ব্যক্তির ইমান তো দুই এই ক্ষেত্রে তো দুজন সমান সমান সমান সমান না আর ওই ব্যক্তিরও ইমান আছে এই ব্যক্তির দুজন এই পয়সা ব্যয় করে আর এই জেহাদের পথে সম্পদ কি করে ব্যয় করে আল্লাহ বলতেছেন ওই জেহাদের পথে সম্পদ সমান নয় ওই মসজিদুল হারাম নির্মাণকারী ব্যক্তি কার কথা এটা আল্লাহ তালার কথা তোমরা কি জেহাদের পথে সম্পদ ব্যয়কারী কে সাথে সংযুক্ত ব্যক্তির সাথে ওই মসজিদ ব্যয়কারী কে নিকট কি নয় সমান নয় তোমরা মসজিদুল হারাম নির্মাণকারীকে কে ওই জেহাদের সাথে সংযুক্ত ব্যক্তির সমান বানাতে যেও না তোমরা কি বানিয়ে ফেলেছ প্রশ্ন করেছে আল্লাহ তালা प्रश्नटार उद्देश्य हल्ट ठीक नुम की प्रश्न कर যে পৃথিবীর যাবতীয় কিছু আমি পৃথিবীর জন্য শোভা সৌন্দর্যের বিষয় বানিয়েছি আকর্ষণীয় বানিয়েছি সেগুলোকে যেন আমি পরীক্ষা করে নিতে পারি যে কে উত্তম কাজে লিপ্ত লিনুয়াহুম আয়ু হুম আহসানু আমালা। কার আমল কতটুকু উত্তম মুফা শিলিনী কারাম বলেছেন যে আল্লাহ এখানে এটা বলেননি পরিমাণ বেশি এটা কি করেননি বলেননি কার কাজ উত্তম হয় কিসের মাধ্যমে কাজ উত্তম হয় আল্লাহাল যেই কাজের ব্যাপারে দাবি যে পরিমাণ বেশি থাকে সেই হিসাবে নফল আমল উত্তম আমলত আমল ওল ফরদ আমলও কি উত্তম আমল এখানে এই উত্তমের মধ্যে কিছু ব্যবধান নেই ব্যবধান আছে তে নেক আমলগুলোর মধ্যেও বলি কুল্লিন দারাজা তুমি আমিলু প্রত্যেকের জন্য আমল অনুযায়ী তাদের স্তর রয়েছে এখানে আমলের মধ্যে অবশ্য ন্যাকামল বদামল সবগুলো অন্তর্ভুক্ত বদামলকারীদের একটা স্তর আছে আবার বদামলের মধ্যেও কি আছে আবার বদামলকারীদেরও বিভিন্ন স্তর আছে কেউ অনেকগুলো বদামলের সাথে জড়িত কেউ আরও কম বাদামলের সাথে জড়িত কেউ একটা দুইটা বদামলের সাথে জড়িত জাহান নামের মধ্যে শাস্তির ক্ষেত্রে সবার অবস্থা কি একই হবে না স্তর আছে। সবচেয়ে নিকৃষ্ট স্তর হইলো মুনাফিকদের স্তরটা ইন্নাল মুনাফিকা ইন্নাল মুনাফিকা ফিদ্দার কিল আসলে জাহান নামের একেবারে সর্বনিম্ন স্তরে जान नाम स्तर गा एकजे थे स्तर की दाराजा कि बोला जानना स्तर गुल जहान नाम स्तर गुल বদামলকারী দ্বারা সবার এক স্তর থাকবে না সবার কি থাকবে না এক স্তর থাকবে না তারা যে আমলে লিপ্ত সেই হিসাবে বিভিন্ন দরজা বিভিন্ন র্যাঙ্ক বিভিন্ন পদ পজিশন রয়েছে সবাই এক পদে এক র্যাঙ্কে নয় এখন আমরা আমাদের দুনিয়ার জীবন এটা দিয়েই জান্নাতের সেই র্যাঙ্কগুলো উপার্জন অর্জন করবো জান্নাতের সেই নিয়ামতগুলো সম্পদগুলো আমরা উপার্জন করব এক অর্থে তো দুনিয়ার জীবনটা এটা কি ধোঁকা কীটা ধোকা আর এক অর্থে দুনিয়ার জীবনটা অপরিসীম একটা বিশাল নিয়ামত সম্পদ যদি এটাকে আখেরাতের কাজে কি করা যায় ব্যবহার করা এক একদিক দিয়ে ধোকা এই জীবনের কারণে জান্নাতে চির থাকবে। সাধারণ নেককাররা জান্নাতের মধ্যে যে নিয়ামত ভোগ করবে সুরাই ওয়াক মধ্যে এগুলোর আলোচনায় এসেছে ফি আখেরাতে যাওয়ার পর লোকদের শ্রেণী হবে কয়টা তিনটা কয়টা ভৌলিক শ্রেণী তিনটা একটা হলো ওয়াসুল মাস আমি মা সাবুল মাস আমা বামপন্থী বাম দিকের যাত্রী জাহান্নামের অধিবাসী কি নিকৃষ্ট তাদের অবস্থা আরেক দল হল ডান দিকের যাত্রী ডানপন্থী জান্নাতের অধিবাসী মা সাবুল মাইমানা কি চমৎকার তাদের অবস্থা सबार आगे चले गए तो प्रतिजोगित आगे चलते हम तर दौर कम दीते हैं ताकि निजे को শক্তি সঞ্চিত রাখে প্রতিযোগিতায় আপনি দৌরে লিপ্ত লিমিস এই প্রতিযোগিতায় আপনি লিপ্ত দৌড় দিতেছেন সাথীদের সাথে এখন কি আপনার শক্তির কোনো অংশ আপনি আলসিমি করে ছেড়ে রাখবেন না সম্পূর্ণটা বের করবেন কি করবে সে লোকটা তো দুনিয়ার মধ্যে নেকামলের আমলের ক্ষেত্রে যারা এই প্রতিযোগিত প্রতিযোগী ছিল এই লোকগুলো হবে আল্লাহ সে কোনো কিছু সে ছাড়ে নাই যেটা জন্য বিনিয়োগ সম্পদ বিনিয়োগ করেছে শ্রম বিনিয়োগ করেছে সম্মান বিনিয়োগ করেছে পদমর্যাদা বিনিয়োগ করেছে টাকা পয়সা বিনিয়োগ করেছে আত্মীয় স্বাদ বিনিয়োগ করেছে ভবিষ্যৎ বিনিয়োগ করেছে সন্তান সন্ততি বিনিয়োগ করেছে মানে কোনো কিছু সে আল্লাহর জন্য কোরবানি দিতে কি করে নাই পিস্পা হয় এদিক দিয়ে ছেড়েছে আল্লাহ কি হয়েছে সন্তান কে দিয়েছে সম্পদ কে দিয়েছে যোগ্যতা কে দিয়েছে বুদ্ধি কে দিয়েছে শিক্ষার এই প্রতিভা কে দিয়েছে এগুলো আল্লাহর জন্য করে দিয়েছে সে দি দানা হচ্ছে তারপরও তার অনুভূতি এটা যে আল্লাহ কোন হক আমি আদায় করতে পারিনি যেগুলো আল্লাহর জন্য আমি দিয়েছি এটা তো আল্লাহ আমাকে দিয়েছিলেন হক আদায় করেছি কি আমি অনুভূতি আবার এটা এমন না যে আমি আল্লাহ অনুগ্রহ করেছি এই অনুভূতি আসলে আবার এই আত্মবরিতার মধ্যে লিপ্ত হলে আবার সব শেষ তার অনুভূতি এটা যে আমি কিছুই করে নি এই যে করতে পারলাম এটা আল্লাহর একটা অতিরিক্ত অনুগ্রহ যে অনেককে এই সম্পদগুলো দিয়েছেন কিন্তু এই সম্পদগুলিকে যথাযথভাবে ব্যবহারের কি দেন সুযোগ দেন নাই আমাকে আবার এটাকে যথাযথ জায়গায় ব্যবহারের সুযোগ দিয়েছেন এই আমি অতিরিক্ত আল্লাহর কাছে আরো কৃতজ্ঞ আরো আমার মাথা নয় অহংকার করেন সে গৌরব করেন বরং আল্লাহর কাছে আরো বেশি সচেতনতা হয়ে যায় এটা মকবলীয় তার আলমত কেউ কোনো কাজ করার পরে যদি আত্মম্বরিতা না আসে বরং আল্লাহর প্রতি আরো কৃতজ্ঞতা তার ভেবে যায় এটা বুঝা যায় যে কাজ আল্লাহর কাছে কে হয়েছে কবুল হয়েছে আর উল্টোটা হলে বোঝাচ্ছে তারা কিসের মধ্যে থাকবে কি নাইম। নিয়ামতের জান্নাতের মধ্যে তারা থাকে। সুল্লা তুমিনাল আউ আলী নকাল মিনাল আফির এই শ্রেণী এটা পূর্ববর্তী লোকদের মধ্যে থেকে বড় একটা সংখ্যা এই শ্রেণীর হবে আর পরবর্তী লোকদের মধ্যে থেকেও ফিটনার যুগের লোকদের মধ্য থেকেও কি আমাদের আগের লোকদের মধ্যে থেকেও ছোট একটা শ্রেণী ছোট একটা দল এই শ্রেণির অন্তর্ভুক্ত হবে এমন না যে শেষ যুগের মানুষের মধ্যে এই ধরনের ব্যক্তি কী করবে না থাকবেন না কলিলম্বিন আল আখিরিন শেষ যুগের লোকদের মধ্যে থেকে অল্প কিছু মানুষ এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে আলা সুরুর আলিহা মুীন স্বর্ণের পাত স্বর্ণের চেয়ারের মধ্যে তারা বসা থাকবে ডেলান টেক লাগি পরস্পরের সম্মুখিন হবে তারা কেউ কারোর পিছনে থাকবে না সেখানের মজলিস এর কাইফিয়তটা এমন হবে কুদরতিভাবে যে সবাই সবার সামনে থাকবে কেউ পিছনে থাকার কারণে ডিস্টার্ব অনুভব করবে এমনটা হবে না আল্লাহর আলহিম বিলদানুম মুখাল্লাদ তাদের কাছে ছুটাছুটি করবে চির কুমার এই বালকেরা সব সময়গুলো কুমার থাকবে বালক বয়সের থাকবে মিলদানু মুখাল্লু তাদের সেবাই ছুটাছুটি করবে ইয়তালিম মিলদানুম মুখাল্লু বিয়াকুয়া বিমা বা রিক কিনি গ্লাস নিগ মাইন এবং জান্নাতের প্রসবন থেকে জান্নাতের নহর থেকে ভরা সেখানের সুমিষ্ট পানীয় দিয়ে ভরা পানপাত্র তারা বেয়স হবে না মাতালো হবে না মাথা ব্যথা হবে না ও ফি হাতিমিমা ইয়াত যা তাদের মনে চায় মিম্মা ইয়াত কোনো ফলমূলের নাম নেন নাই আল্লাহ কলা আঙ্গুর আপেল ঘি কি কিছু কি নেন নাই তাদের যা ফলমূল ইচ্ছা ও লাখ তৈরি হল আর পাখির গুস্ত যা তারা চায় এটা হলো কাদের জন্য ও হৌর এবং বড় বড় চোখ বিশিষ্টা নারীরা সুন্দরী নারীরা হৌর মানিয়েলো সুন্দর সুন্দর সৌন্দর্য যারা মেয়ুং কাবলা যান কোন জিন বা ইনসান কখনো তাদেরকে কেউ স্পর্শ করে নেই আল্লাহ সৃষ্টি করে তাদেরকে এমন আবরণের মধ্যে রেখেছেন এই সমস্ত ফোর তারপরে আল্লাহ বিবরণ দিচ্ছেন কিসের আসিয়ামিন আরো থাকবে সেখানে জান্নাতে আসাবুল ইয়ামিন থাকবে বড় মর্যাদা শীল তারা থাকবেই বড় গাছ সুন্দর গাছ বড় রাজধানীর পাশে কি থাকবে উপসহর থাকবে না গ্রাম থাকবে না সেখানে সাধারণ গুলোর বিবরণ রাজা তার রাজার সাধারণ কেমন। সাধারণ লোকগুলো কেমন সেগুলোর বিবরণ দিয়েছে। দিচ্ছে মিন হবে তারা মা সাবলিয়ামিন তাদের অবস্থাও কি চমৎকারিম বড়ই পাবে তারা যেগুলোর মধ্যে কাটা নাই নিয়ে এসেছে এত সুন্দর বড়ই এখান তো আপেল বড়োই আরো কি কি আছে দেখতে সুন্দর দেখা যায় তো সেখানের গুলির আর উন্নত হবে তারপরে কলা এখানে কিন্তু যা ইচ্ছা ফলমূল এভাবে বলে নাই কি বলেছে বড়ই ছোট বাচ্চাদের মতো নাম নিয়ে দেখাই কলা ঢেলে দেওয়া হবে ওই পানি মাস্কুব ও ফা খেম কাছির অনেক ফলমূল কয়েকটা নাম নিয়ে পরে বলছে কি অনেক ফলমূল লামা নামনুয়া অনেক ফলমূল এগুলো কখনো কি হবে না শেষ হবে না মৌসুম শেষ হয়ে যাবে না এবং তাদেরকে ফলমূল নিতে অনিষেধ করা হবে না যে এত বেশি খেয়ে ফেলছো আর খেও না পেটে অসুখ হবে আর কত খাবে তুমি তো এক হাজার টাকার ফল খেয়ে ফেলেছো একবারেই এমন ধরনের কোনো বাধা বিঘ্নতা থাকবে যা ইচ্ছা তা এবং সবসময় তো এটা দেখেন এখানে নাম নিছে বিবরণ নিছে বিবরণ নেওয়ার দ্বারা অর্থ কি অসীম না এটা একটা কি হয়েছে আগেরওয়ালাদের জন্য কি ছিল না এদের জন্য একটা বিবরণ নিয়ে এসেছে তাদের এবং বিশালা তাদের উন্নতার ফুয়া ইন্না হিং বিছানা মানে কি বিছানা তো হলো নারীরা বিছানা স্ত্রী স্বামীর কি বিছানা লিবাস আল্লাহ বলছেন ওই বিছানায় বা বিছানায় যাদেরকে নিয়ে সে শন করবে তাদেরকে ইন্না হুন্না হিংসা তাদেরকে আমি বানিয়েছি বানানোর মত। আল্লাহ জাল আল্লাহ তালা জাল্লা শাহ যাদের ব্যাপারে বলেন যে আমি তাদেরকে বানানোর মতো বানিয়েছি আল্লাহ যদি বলেন এমন তাহলে কেমন বানানো বানিয়েছেন হুন্ন হুন্না এদেরকে বানিয়েছি কুমারী চির কুমারী বান এবং তারা কি বাসে এমন এমন না যে শুষ্ক রুক্ষ এরপরে কঠোর মিজাজ তিরিক্ষী স্বভাব এমন একটা মহিলা কালী সুন্দরী এমন না গৌরবান এবং স্বামীর জন্য ভালোবাসা প্রকাশ করেন এমন ভালো ভালোবাসা শুধু প্রকাশই করে না বাস্তবে তার অন্তর থেকে তার স্বামীকে সে এমন ভাবে ভালোবাসবে অন্য আল্লাহ তালা বলছেন যে তারা নিজেদের স্বামী ছাড়া কারোদিকে চোখ উঠিয়ে কখনো কি করবে দেখবে না কারণ অন্য কিছু তাদের চোখের মধ্যে এর সমপর্যায়ে কি পড়বে না আর এর কিছু ভালো দেখলে তো সেদিকে নজর দিবে এর কোনো কিছু তার কাছে ভালো অনুমিতই হবে না ভালো মনেই হবে না এর কিছু সারা পৃথিবীর সবচেয়ে বেশি আকর্ষণীয় সবচেয়ে বেশি সুন্দর এবং সবচেয়ে বেশি মুগ্ধকর সবচেয়ে বেশি আনন্দদায়ক তাদের কাছে কে হবে তাদের স্বামী এর চেয়ে বেশি সুন্দর মুগ্ধকর আকর্ষণীয় আর কোনো কিছু পাবেই না তো নজরটা হবে কিছু জন্য এই জন্য কত শুধু একনিবিষ্ট দেখবে সে দেখলে তার স্বাদ কি হবে বাড়তে থাকবে মিটবে না স্বাদ শেষ হবে না অন্য কোন কিছুর মধ্যে এই পরিমাণ কি পাবে না স্বাদ পাবে না সে তার জন্য কেমন নিবেদিত হবে এই পরিমাণ নিবেদিতে হবে অরুবান আর তোর বাল্লি আছে আবার সমবয়স্ক হবে বয়সে একজনের আশি একজনের আঠারো বিষ হয় এমন না দুজন কি হবে সমবয়স্ক দুনিয়ার মধ্যে অবশ্য বয়সে একটু তারতম্য হলে কি হয় না ভালো হয় একটু তারতম্য হওয়াটাই ভালো তাই না কারণ এখানে একজন সব দিক দিয়ে কি হবে মিল এক হবে এই জন্য বয়স্ক হবে আত্মবান সমবয়সী লামিন ডান দিকের জান্নাতিদের জন্য এই অবস্থাটা হবে जीवन थे विशाल एक सम्पदार जीवन हारिए जा टा हारिए गार ক্ষতি হয়ে যেত এর চেয়ে ক্ষতি হয়ে যাচ্ছে আমার জীবনের একটা অংশ কি হয়ে যাচ্ছে আমার থেকে চলে যাচ্ছে এই অংশটা আর কখনও কি করবে না ফিরে আসবে না আসবে আর কখনও ফিরে আসবে না যে দিন গেল যেই সেকেন্ড গেলো যেই মুহূর্ত আর কোন দিন ফিরে আসবে না সে আলমে আরো আহ আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে প্রস্তুত করেছেন যে আমার জন্য একটা সুযোগ আসতেছে কী আসতেছে সুযোগ আসতেছে এই সুযোগের দিনগুলো আমি এখন পার করে ফেলতেছি এক লক্ষ কোটি টাকা কামাই করতে পারতাম সেই জায়গায় একশো টাকা কামাই করে আমার সময়টাকে আমি পার করে দিলাম আমি কি ধোকাই পড়লাম না ধোকাই পড়লাম না আর যদি কামাই না করে উল্টো যদি আমি কি করলাম করজ দিয়ে আমার চাপাইলামের মধ্যে যেটা করতেই হবে আল্লাহর নাফরমানির মধ্যে যদি একটা সেকেন্ড ব্যয় করা হয় এক সেকেন্ড এর কারণে চিরদিন যাহার নামে থাকার জন্য যথেষ্ট কারণ না ফরমানি করা হয়েছে কার আল্লাহ যার নাফরমানি করা হয় যার অবাধ্যতা দেখান হয় তার শক্তি হিসাবে এই অপরাধটা কি হয় নির্ধারণ হয় আপনি একটা থাপ্পড় দিলেন আপনার একজন বন্ধুকে সে উল্টা আপনাকেও একটা কি দিবে থাপ্পড় দিবে আর এই থাপ্পড় আপনি দিলেন একজন মুরব্বীকে একই একই মানের একটা থাপ্পড় আপনি একজন মুরব্বীকে দিলেন কাজ একটাই বাধ্যত কিন্তু অপরাধটার পরিমাপ ভিন্ন হয়েছে না হয়নি এই থাপ্পড়টা আপনি এলাকার একজন এমপি কে দিলেন प्रधान विचारपति के थप्पड़ा दिले एक ही थप्पड़ अपराधे मात्रा बसी है ना बसि है जघन्ना बृद्धि पेना पन्या नाफरमानी करल हुकुम लंघन करलें अबाध्यता देखाले साधारण एकजुन एमपी मंत्री देशर आईने यार एक जघन्नाता अपराध आधे एक्टे और आल्ला अबाध्यसे एक सेकेंडर जन हूँ आल्लर शक्ति है कौन पर्या সেই শক্তির কোনো সীমা আছে তাইলে অসীম শক্তির বিরুদ্ধে সে বিদ্রোহ করলো বিদ্রোহে লিপ্ত থাকলো তাহলে অপরাধটা কি হয়ে গেল তার অসীম হয়ে গেল তো অসীম অপরাধের জন্য জাহান নামে যদি চিরদিন থাকে শুধু এই একটা অপরাধের জন্য এটা তার জন্য কি ইনসাফ এটা কি হবে ইনসাফ হবে আদল হবে এটা কোনো জুলুম হবে না তার উপর তারপরও তার শাস্তি কি হবে না শেষ হবে না জাহার নামীরা যে নামে যাবে আল্লাহর আদল অনুযায়ী ইনসাফ যাবে কারণ অপরাধটা করেছে এই পর্যায়ের যে চিরদিন জাহান নামে থাকলেও তার অপরাধ কে হয় না শেষ হয় না কারণ অপরাধ করেছে বিরোধিতা করেছে হুকুম লঙ্ঘন করেছে কার আল্লাহর যার শক্তি এমন অপরিসীম এবং যিনি তাকে সবকিছু দিয়েছিলেন অপরাধটা করেছে তার দেওয়া বস্তুগুলি দিয়েই তার বিরোধিতা করেছে সে এই জন্য চিরদিনও যদি তিনি তাকে জাহান্নামে ফেলে রাখেন এটা কি হবে না তার বে হবে না এই ইনসাফের তাকা যাই হবে আল্লাহ তালা এই ইনসাফি করবেন জাহার্নামীদের প্রতি আল্লাহ তালা আমাদেরকে সেই অবস্থা থেকে রক্ষা করে আল্লাহর নিয়ামতের আল্লাহর ক্ষমাপ্রাপ্তদের এবং আল্লাহর দয়া প্রাপ্তদের রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে আল্লাহর দয়া সবার জন্য আম ব্যাপক কিন্তু আল্লাহ তালা তার দয়া সবার উপর কি করেন না প্রয়োগ করেন না যারা আল্লাহর দয়া নিতে না চায় নাকামালের সাথে না জড়ায় তাদেরকে আল্লাহ তারা কি করেন না দয়া করেন না খানা আর পায়খানা দু জিনিসই তো দুইটা বস্তু কিন্তু একটাকে রাখা হয় কোথায় ভালো জায়গায় আর একটাকে রাখা হয় কিসের জায়গায় খারাপ জায়গায় কারণ আপনাকে বলতে পারবো যে দুটাই তো হয় খা দৈনত নয় না ওটার সাথে শুধু পা একটা মিলেছে তাই না এবং গতকাল এটাও কি ছিল খানাই ছিল সুতরাং এটাকে আজকে বাথরুমে নিয়ে রেখে আসতেছে কোনো এটাকে আজকে কোথায় রাখো খানার ডলির মধ্যেই রাখো আপনি রাখবেন এই দয়া দেখাবেন এই উদারতা দেখাবেন তার প্রতি আপনি এই উদারতা দেখাবেন আপনার এই অনুদারতা এটাকে কে দোষের মনে করবে খারাপ মনে করবে করবে না ঠিক আল এই পায় যেটা আল্লাহ তালা ওয়াদা করেছেন যে এই খারাপ কাজ করলে ভোগান্তি খারাপ আসবে সেটা ওয়াদা আল্লাহ তালা বাস্তবায়ন করবে আল্লাহ তালা আমাদেরকে এই যে দুনিয়ার এই হাঙ্গামা হাজারো কিছু এই সব কিছুর মধ্যে দিয়ে অতিক্রম করে যে আল্লাহর হুকুমগুলো পালন করে যেতে পারল সে যে জিহাদের পথে হাঁটতে পারলো যে আল্লাহর কিতালের সাথে জড়িত থাকতে পারলো সে জাহান্নাম থেকেও মুক্তি পাবে জান্নাতও সে কি করবে পাবে আল্লাহর হুকুমগুলো যে পালন করে যেতে পারলো সে জান্নাত পাবে আর আল্লাহর হুকুমগুলো যে লঙ্ঘন করল সে জাহান্নামে যাবে এই সব হাঙ্গামার পরে কিছু জাহান্নামে যাবে কিছু জান্নাতে যাবে সেই পরিণতিটার কথা আল্লাহ উল্লেখ করেছেন সফল কাম কে যে জাহান নাম থেকে বাঁচতে পারছে জান্নাতে যেতে পারছে সে হইল প্রকৃত সফলকাম খুশি হওয়ার সময় তখন এর পর্যন্ত একটা লোক খুশি হতে পারে টেনশন মুক্ত হতে পারে পারে না আল্লাহ আমাদেরকে ওই ফিকির নসিব করুন আর কেউ যদি ওই আখেরাতের চিন্তা করে আখেরাতের জন্য প্রস্তুতি নিয়ে আল্লাহকে ভয় করে জীবন চালাতে পারে তা আল্লাহ আল্লাহ হাদিসের রাসোসাম বলেছেন যে দুই ভয় আল্লাহ তালা একত্রিত করবেন না দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করে চলেছে আবার মৃত্যুর পরও ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে এটা হবে না আর নির্ভয় ছিল ওখানে গিয়ে সে নির্ভয় থাকবে এটাও হবে না এখানে যে ভয়াবয় থাকবে সেখানে সে নির্ভয় থাকবে আর এখানে যে ভয় শূন্য থাকবে ভয় করে চলবে না সেখানে গিয়ে সে ভয়ের মধ্যে পড়ে যাবে সুহানদিহি সুহান